ধারণা থাকা দরকার মেয়ে অথবা এই লাইয়া হইলেন ইয়াকুবেনের প্রথম স্ত্রী प्रथम देवी थी गर्वता दल भाई जन्म ग्रहण कर देवी राहुल गर्वताीन जन्म ग्रहण करें <के> তিনি জন্মের সময় ইয়াকুবলবীর দ্বিতীয় বিবাহ মারা যান ইয়াকুবলবীর তৃতীয় পরে তাদের ওই বহুজরা ভুলকে ভদ্রত ইয়াকুবর ইসলাম তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন এই এই তালিকাটা যদি আবার বলি হজরত ইয়াকুব আসলামের তিন স্ত্রীর কথা সাদিসের তফসিলের বিবরণে পাওয়া যায় হজরত ইয়াকুব আস্তেমের তিন স্ত্রীর বিবরণ তফসিলের কিতাবে পাওয়া যায় প্রথম স্ত্রীর নাম লাইয়া দ্বিতীয় স্ত্রীর নাম রাহি দ্বিতীয় স্ত্রীর নাম রাহিল এই নাইয়া এবং রাহিল দুজন সহোদরা ছিলেন রাহিলের ছিলেন একই সহোদরা বোন প্রথম গর্ভ থেকে প্রত প্রত ইউসুফ নবীর প্রথম জন্মগ্রহণ করেন দ্বিতীয় বিবির গর্ভ থেকে ইউসুফার বিনিয়ামিং জন্মগ্রহণ করেন তৃতীয় বিবির গর্ব থেকে আর কোনো সন্তান জন্মগ্রহণ করেন কথাটা বললে সামনের ইতিহাসের অনেক কথা বুঝতে অসুবিধা হবে রাহিল অত্যন্ত স্বাস্থ্যবগ্ন হইয়া পড়লেন শরীর বড় দুর্বল হইয়া গেল স্বাস্থ্যহীন হইয়া গেলেন অবস্থায় তিনি আবার গর্ভবতী হইলেন কোন স্বাস্থ্যহীনা নারী যদি গর্ভবতী হয় তাহলে সেই স্বায়িত্বহীন নারী সন্তান পছন্দের সময় পাচন মরণ সমস্যা দাঁড়ায় এখানে আবার আনুষঙ্গিক প্রশ্ন দাঁড়ায় আমাদের সমাজের জন্ম নিয়ন্ত্রণকারীরা তো যত অজুহাত বেশ করে জন্ম নিয়ন্ত্রণের অজুহাত বছরে বছরে হয়তাবস্থায় জন্ম নিয়ন্ত্রণ অবৈধ হবে কেন এই প্রশ্নের জবাব আমার আর বিষয় নয় এই কারণে জবাবযোগ্য ভাবে দিকে যাওয়ার আমার সুযোগ নাই আনুষঙ্গিক যেহেতু প্রশ্নটা আসলো এই সংক্ষিপ্ত জবাবটা আপনাদের দিয়ে রাখি সর্বমোটার প্রকার একটা হলো অস্থায়ী ব্যবস্থার খাইবে কি এই প্রশ্নের সম্মুখীন হইয়া আরেক দল মানুষের জন্ম নিয়ন্ত্রণ করে মা এবং সন্তানের স্বাস্থ্য করে জন্য আবার যারা স্থায়ী ব্যবস্থার মাধ্যমে জন্মগ্রহণ করে তারাও দুই দল ব্যবস্থায় আর খাই এই প্রশ্নের জবাব বানাইবার জন্য এবং সন্তানের স্বাস্থ্য সংগ্রহ করে সর্বমত কয়েকদল জন্ম নিয়ন্ত্রণ গ্রহণকারী কয়দল জন্ম নিয়ন্ত্রণ গ্রহণকারী ছাই প্রথমত একদলে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে অস্থায়ী ব্যবস্থা অস্থায়ী ব্যবস্থায় যারা গ্রহণ করে তারা গ্রহণ করে এদেরও দুই উদ্দেশ্য এর মধ্যে এই সাহিত্য তিন দলের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণকারী কত দল তিন দলের ব্যবস্থা গ্রহণ করা হারাম কোন তিন তুমি যে স্থায়ী ভাবে অপারেশন করে গেছ দু সন্তান জন্ম দিয়া আগামী বছর যদি কলের দুই সন্তান জন্মরা যায় ফলে সন্তান দিব আর তোমার বাবা কথা কিনা বিদেশা করত জন্ম নিয়ন্ত্রণের যখন তুই ছেলে যদি মারা যায় অপত্য অবস্থা দিই এখন আর সন্তান ভাইটা কোথায় আর তোমার সন্তান গ্রহণ করো উপায় বাকি থাকে না এই জন্য স্থায়ী ব্যবস্থায় জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা এই প্রশ্নের ব্যবস্থা গ্রহণ করেছ তোমার ব্যবস্থাটা হারাম নয় কিন্তু বলতে হবে তোমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটা হাতে আর একটা হারাম নিয়ন্ত্রণের অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করে এদের উদ্দেশ্য যদি এইটা হয় যে সন্তান তোমার উদ্দেশ্যটা হালন এই জন্য তোমার জন্য ওই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হার উদ্দেশ্য হারানটা যদি বলে সন্তান বেশি জন্য হইলে তা বেকুতায় আর খাইব কি এই কষ্ট করে যদি জন্ম ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করলে এরাম ব্যবস্থা গ্রহণ করলেও হারাম কারণ অল্লাহী বলেন আর কে সম্পদ কম পাইবে আর কে গরিব ইচ্ছার উপর নির্ভরশীল তার বাস্তব প্রমাণ আপনাদের দেখে সাত সন্তানের মা বাবা হোক ধ্বনি কি নাই দুই সন্তানের মা বাবা হোক গরিব আছে কি নাই কেন এক দুই সন্তানের মা বাবা গরিব কেন সংখার উপর নির্ভর নয় যে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর কথা বুঝে আছে এই কথাটা যারা বুঝে না এরাই সন্তান বেশি হয়ে খাইব কি আল্লাহুর আলমিন বলেন তোমারে তোমার মায়ের গর্বে যখন তুমি ছিলা তখন তোমারে খাওয়াই ছিলকে যে আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্বের খাওয়াইতে পারে যে আল্লাহ তোমার মতো বাবার রেখাওয়াইতে পারে সে আল্লাহ তোমার সন্তানকেও খাওয়াইতে পারে সুতরাং খাওয়ার চিন্তা তোমার নয় উপার্জনের হালাল চেষ্টা করাই যে তোমার দায়িত্ব আর বলি বাড়াইব না গরিব সেটা তোমার দায়িত্ব নয় সেটা আমি আল্লাহর দায়িত্ব এই কথা যদি বুঝে থাকো তাহলে সাবধান অময়ের বয়ে সন্তান হত্যা তুলনা প্রত্যক্ষভাবে করোনা পরোক্ষভাবেও করোনা সুতরাং ভক্তি লেখা তোমার সন্তান গুলিকে হত্যা করেছে দল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামের কাক গড়ে দরে আজ আপিল করতে হবে জন্ম নিয়ন্ত্রণ হত্যা করি না হত্যা করে ভূমিষ্ঠ হওয়ার পরে গলা টুপে মেরা দেওয়া আমরা সন্তান আল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে হে আল্লাহর আমরা এমন পদ্ধতিতে সহবাস করি যে পদ্ধতিতে সহবাস করলে সন্তান জন্ম হইতে পারে না এই ব্যাপারে আপনার মতামত কি আল্লাহর রসুল সন্তান হত্যা ষি থাকে এই কষি আমি কেউ গাছ থেকে পেরে গাছ থেকে পেয়ে সারা যাবে তাহলে ফসল নষ্ট হয়ে যাবে এক দুষ্ট ছেলে গাছের আম আমি আর সামান্য সামান্য খায় আর বাকি সবগুলি ফেলে দিতেছে এই জন্য কোন অভিভাবকাই যখন আমার যাতে ফুল দিল সবগুলি ফুল ভাইয়া ফেলাই আর ফসল নষ্ট হইছে না তুই বলে না দাদা আর ফসল নষ্ট হইছে না ফসল ধরছেই না নষ্ট হয়ে এই বোকার জবাবটা যেমন বুকানি তেমনিভাবে বর্তমান সমাজের জন্ম নিয়ন্ত্রণকারীদের এই জবাবটাও যেমন বুকানি ববিষ্ঠা সামলে মাললে হত্যা হয় আমরা ববিষ্ঠ এবার যুদ্ধই হইতে দিই না আমার এদেশ তেমন করে হত্যা হইল যেমন ভাবে পশিয়াম ফালাইয়া দিলে কথাও নষ্ট হয় আমের ভুল ব্যঙ্গ হইলে আগে নষ্ট হয় তেমনিভাবে ভবিষ্ঠ কেমন ভাবে হত্যা হয় আল্লাহর রসুন বলেন হওয়ার ব্যবস্থা বন্ধ করে দিলে আরো আগে হত্যা হয় একটা হইলে প্রত্যক্ষ হত্যা আর একটা পরোক্ষ হত্যা যারা প্রত্যক্ষ ভাবে সন্তান হত্যা করে সন্তান হইলে খাইবে এই প্রশ্ন করিয়া আল্লাহর আদালতে আসামির কাজ করা দাঁড়িয়া চমাবৃহি করতে হবে কোন এই এই বাচ্চাগুলি হত্যা করে চেমনিভাবে যারা বহোক্ষ সন্তান হত্যা করে অর্থাৎ এমন পদ্ধতিতে সহবাস করে সেই পদ্ধতিতে সহবাস করলে সন্তান জন্ম হইতে পারে যদি উদ্দেশ্য হয় খাইবে কি হারাম এই তিন রকমের জন্ম নিয়ন্ত্রণ হারাম চতুর্থটা হালাল চতুর্থটা হালাল এতে পরিষ্কার বসায় কারণ এই সমাজের কিছু আছে কি প্রশ্ন করিয়া হরম দুই নম্বর ব্যবস্থায় মা এবং সন্তানের স্বাস্থ্য রক্ষার জন্য হরম তিন নম্বর অস্থায়ী ব্যবস্থায় খাই কেন একটা যে হালাল করলে গায়ে গড়ে তিনটে হারাম বানাইয়া বলতে চায় এই জন্য একটা যে হালাল এটাও খুব সতর্কতার সাথে বলতে হয় এবার আসন কথায় যাই হজরত ইয়াকব আসলামের প্রথম স্ত্রীর নাম লাইয়া গর্ব থেকে প্রথম দশ ছেলে গ্রহণ করেছেন তারপরে হজরত ইয়াকবাস দ্বিতীয় স্ত্রী করেন রাহিল রাহিলের গর্গ থেকে প্রথম সন্তান জন্মগ্রহণ করেছেন হজরত ইউসুফ আলহ ইসলাম ইউসু জন্য জন্মগ্রহণের পরেই রাহিল সাহিত্যহীন হইয়া राहिल इंतेकाल जमता अवस्थाय भद्रतिया एकदश चले यूसुफ और द्वदश से मा मारा हिला मा मारा हिलतावस्था ভদ্রতাকুবাস একাদশ সালে হজরত ইউসুফ আলহিসাম আর দ্বাদশে রাহিল হইলেন মা মারা কোন ব্যক্তির শিশু বাচ্চা পেয়া যদি মা মারা যায় তাহলে বড় বাচ্চাদেরকে বেশি দয়া করে না শিশুরারা বেশি মায়া করে ইতিহাসের এই অংশ পর্যন্ত থাকলে বলুন তো ইয়াকুব সালের মধ্যে দশ বড় ইসলামের দয়া মায়া বড় দোষ বা বড় দোষ ছেলের প্রতি বেশি হওয়ার কথা না দুইটা শিশু ছেলের প্রতি বেশি হওয়ার কথা দুইটা শিশু প্রতি বেশি দয়া মায়া কেন এদের মা মারা গেছে শিশু কালে